দর্শক বিন্দু আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো চোখের দৃষ্টি সম্পর্কে দুটি কথা আলোচনা করা محمد رسول الله صلى الله عليه وسلم مالفق أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط لكم الدنيا كما بسطت من كان قبلكم فتنافسوها كما تنافسوها بخاري و مسلم شريف الحديث نبي بل چهن امار اي بھائي نئي يتمرا نشو غوريب و کانغال ہوئے جابه ولكن أخشى عليكم كنت امار بھائي حد چه সামগ্রী এবং দুনিয়াতে আল্লাহ তালা যাকিত রেখেছে এই দুনিয়ার বিশেষ সম্পত্তি লাভ করার জন্য প্রতিযোগিতাই নেমে যাবে প্রতিযোগিতা ভাবে তোমরা এই দুনিয়া লাভ করার পিছনে দরাদরি করবে সরম সাধনা ব্যয় করবে लाभ टा की जेमन पूर्वेकार मानुषे दुनिया प्रतिजोगित तार नेमे तरा आल्ला के भूले गुद्ध दुनिया, दुनिया देर के बस्तर फले दुनिया ते ध्वस कर दुनिया तुम्हारे ध्वस कर दिवे सबधान आल्ला हालाम भूले ना जाह तला हराम जिन बोले दिए हालाल जिन जन बोले दिए एक कथा खूब भलोक मन रखबे से आल्ला हराम जिनख्या खुबी कम দেখেন যে হার কটা হারাম গুণা যায় কিন্তু হালাল গুণা যায় না ওই জন্য আল্লাহ তালা কি কি হারাম তা বলে দিয়েছেন কিন্তু কি কি হালাল তা কিন্তু গুনে বলে দেন নাই কেন কারণ হালাল এর সংখ্যা অনেক বেশি যা গোনা যায় না হারাম শুধু কয়েকটি সুদ খাবে না ঘুষ খাবে না নাচার করবে না মদ খাবে না কুত্তার মাংস খাবে না আর রক্তপাত করবে না এইভাবে কয়েকটা জিনিস যা কোরআল এবং আমাদের জন্য উল্লেখ করে দেওয়া হয়েছে। এগুলিকে বাকি দুনিয়াতে সব তোমাদের জন্য সব খাও সব পরিধান করো তো আল্লাহ রবুল আলমিন যেহেতু আমাদের জন্য হালাল ও হারামের একটা সংখ্যা করে দিয়েছেন হালাল অনেক যা চারিদিকে দেখলে সবই হালাল গুনে গুনে বলা যায় না আল্লাহ কিন্তু কোথাও বলেননি তোমরা আলু খাও পেঁয়াজ খাও মুরগির গোস্ত খাও গরুর গোস্ত খাও মুশের গোস্ত খাও এরকম করে কিন্তু আল্লাহ বলেনি কোথাও যদি উঠে গোস্ত যেগির গোস্ত যে হালাল বা গরুর গোস্তের গোস্ত যে হালাল দলিল কি কোথাও দলিল কোথাও নেই কিন্তু হালাল কেন হালাল কারণ আল্লাহ তালা হারাম বলে ঘোষণা করেননি একটি ফর্মুলা আছে আল্লাহ রবুর আলিবীরের সেই ফর্মুলা হচ্ছে যে কোনগুলা হারাম সেগুলো আল্লাহ বলে দিয়েছেন হারামের একটা সূচি আছে আল্লাহর কাছে যা হারাম বলে ঘোষিত নয় তা কিন্তু হালাল তো আমি বলতে চাইছিলাম ভাইরা আমার হালাল জিনিসের সংখ্যা অনেক হারাম জিনিসের সংখ্যা অনেক কম যে কটা জিনিস আল্লাহ বলে দিয়েছেন সে কটা জিনিসকে মেনে চলা আমাদের জন্য কোন কঠিন ব্যাপার তো নয় সহজেই মানতে পারি আল্লাহ সব কিছু দেখতে বলেছে দেখো চতুর্দিকে দেখে আল্লাহকে বুঝতে চেষ্টা করো আল্লাহর নিয়ামত দেখে আল্লাহর কুদরতি নিজাম দেখে আল্লাহর আকাশ আল্লাহর জমিন দেখে আল্লাহ রব আলমিনের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান লাভ করো তো ভাইরা আমার আল্লাহ দেখতে বলছেন কিন্তু শুধুমাত্র কিছু হারাম জিনিস আছে যা দেখতে আল্লাহ কি করেছেন নিষেধ করেছেন হারামের সংখ্যা অনেক কম হালাল অনেক বেশি তো এই কটা হারাম জিনিসকে আর কটা আর বেশি নয় বাস এইগুলাকে আমরা দেখব বাকি যে সমস্ত মহিলাদের সাথে আমাদের বিবাহ জায়েজ যাদেরকে আমরা বিয়ে করতে পারি এরকম মহিলারা আমাদের জন্য পর তাদেরকে দেখা আমাদের জন্য এরকম মহিলার কাছে তুমি প্রবেশ করবে না তার কাছে তুমি যাবে না কালারিয়া মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বললেন যার সাথে তোমার বিয়ে চলবে যে তোমার জন্য বেগানা নয় এরকম মহিলার কাছে তোমরা প্রবেশ করবে না তখন একজন সাহাবি বললেন দেওয়ার বা স্বামীর আত্মীয় স্বজন সম্পর্কে আপনার কি মত আল্লাহ স্বামীর আত্মীয় সজন যাদেরকে আমরা দেওয়ার টে বলি আরকি দেওয়ার ভাসন ইত্যাদি তো আল্লাহ নবী বললেন এ তো মত সমান যেগুলি আমাদের সমাজে আছে আমাদের বাড়িতে আছে যে এগুলির মধ্যে কিন্তু আমাদের কোনো পর্দা নাই, কিন্তু মনে রাখবেন এগুলাও পর্দার আপনি আপনার দেখতে পারেন না। আমার আমার ভাই স্ত্রীকে দেখতে পাবে না কেউ কারো স্ত্রী কে দেখতে পাবে না কারণ তাদের কারণে বিয়ে বৈধ আছে আর যাদের সাথে বিয়ে বৈধ আছে তাদের সাথে দেখা নয়। এগুলি এই প্রতিবন্ধকতা কেন কারণ আমাদেরকে এই চোখের দৃষ্টি থেকে বাঁচানোর জন্য এই চোখের দৃষ্টির কারণে তাই আল্লাহ রব আলমিন প্রতিবন্ধ সৃষ্টি করেছে না দেখা যাবে না যার সাথে তোমার বিয়ে যায় তার থেকে তোমাকে দূরে থাকতে হবে ওইভাবেই বিশ্ব নবী মোহাম্মদ বললেন এমন কোন মহিলার কাছে তুমি নির্জনে যাবে না বা নির্জনে থাকবে না যার সাথে তোমার বিয়ে যায় যদি না তার সাথে তার থাকে মাহারিম মানে হচ্ছে যে মহিলার সাথে তার বাপ আছে তার মা আছে বা তার ভাই আছে না থাকে তাহলে আল্লাহ নবী বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আখিরাত বিশ্বাস করে তাদের জন্য জায়জ নয় যে তারা এমন মহিলার সাথে থাকবে যে মহিলার সাথে নিরাপারিম বা তার এমন কোন হারাম তো এগুলি রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের প্রতিবন্ধকতা তিনি আমাদেরকে এগুলি দিয়ে আমাদের মাঝে একটা বাদ সৃষ্টি করেছেন কেন আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের দৃষ্টিটাকে বাঁচানোর জন্য যাতে করে আমরা কোন এমন মহিলাকে দেখে পতিত হয়ে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ এই ধরনের বাণী দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে শুধু আমাদেরকেই না এমন কি আল্লাহ নবী ওই মহিলা যে মহিলা সুগন্ধি ব্যবহার করে আর পুরুষদের কাজ দিয়ে পেরিয়ে যায় যেহেতু এরকম একজন মহিলাকে দেখে যে কোনো পুরুষ ফিতনাই পড়ে যেতে পারে কোনো পুরুষের দ্বারাই অন্যায় সংঘটিত হয়ে যেতে পারে এরকম আশঙ্কা আছে না যায় তাই আল্লাহ নবী বলছেন জামে এবং নামক কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন যে মহিলা সুগন্ধি ব্যবহার করবে এবং সুগন্ধি ব্যবহার করে পুরুষদের পাশ দিয়ে এই জন্য পেরিয়ে যাবে যে তারা তার সুগন্ধি পাক মানে তার উদ্দেশ্য হবে যে তারা আমার সুগন্ধি সুবাস পেয়ে আমার দিকে যেন আকৃষ্ট হয় আমার দিকে যেন তাদের মন বেড়ে আসে এরকম নিয়তে নিয়ে যদি কেউ সুগন্ধি ব্যবহার করে পুরুষদের পাশ দিয়ে পেরিয়ে যায় আল্লাহ নবী বলছেন ফাহিয়া জানিয়া তাহলে সে হচ্ছে একজন ব্যভিচারী নীন বলছেন যে এরকম নারী যারা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাবে আর মসজিদের মানুষরা তার সুগন্ধি পাক এরকম নিয়ত করবে তার নামাজ ততদিন পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না সে सुंदर गोसल कर गोसल करुष अपवित्रता पवित्रता अर्जन करार्ज गोसल करबीन आई ममर तय खराज इलाल मस्जिद लेदा रिहा এই নিয়তে যে মসজিদওয়ালারা তার সুগন্ধি পাক তাহলে তার নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না তার নামাজ গৃহীত হবে না যতক্ষণ না সে ওইভাবে গোসল না করে নিবে যেভাবে একজন মানুষ পবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করার জন্য গোসল করে যেমন মানুষের কারো বীর্যপাত হয়েছে কিংবা স্বামী স্ত্রীর মিলন হয়েছে বীর্যপাত এবং স্বামী স্ত্রী মিলন হওয়ার পরে যে গোসলটা করতে হয় সেই গোসলটা হচ্ছে ফরজ গোসল এটা জরুরি ফরজ গোসল এই গোসলটা করতে হয় আর এই গোসল খুব ভালো করে করতে হয় মানে হচ্ছে সুন্দর করে উজু করে नाके पानी मुखे पानी दिए भलो करारे सारा शरीर टा के सूंदर धुते हैं फरज गसल और गसलगल आज साधारण गसल ঘেমে থাকে না গোসল করলে গন্ধ করবে এবং শারীরিক অবস্থা ভালো থাকবে না শারীরিক সুস্থতার জন্য যে গোসল আমরা করি এই গোসলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই একে শূন্যত বলা যাবে না মোস্তাহো বলা যাবে না কিছুই বলা যাবে না এটা হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর মিলন করবে তারপরে যে গোসলটা করতে হবে সেই গোসলটা কিন্তু ওয়াজিব বা ফরজ গোসল আর এই গোসলটা খুব সুন্দর করে করতে হয় তাই নবী বলছেন যদি কোনো মহিলা সুগন্ধি মেকে মসজিদে এই জন্য যায় যে তার গন্ধ অন্যরা পাক তার নামাজ ততক্ষণ পর্যন্ত কবল হবে না যতক্ষণ না সে সুন্দর করে গোসল করবে ভাইরা আমার কথা হচ্ছে আমার যে বিশ্ব নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম আমাদেরকে যেমন বলেছেন যে আমরা যেন তাদের প্রতি দৃষ্টিপাত না করি তেমনি মহিলাদেরকেও তিনি বলেছেন যে মহিলারাও যেন এমন কাজ না করে যে কাজ করলে পুরুষরা তাদেরকে দেখে ফিতনাই পড়ে যেতে পারে পুরুষরা তাদেরকে দেখে অন্যায় কাজে জড়িত হয়ে যেতে পারে অন্যায় কাজ তাদের দ্বারাই সম্পাদিত হয়ে যেতে পারে এরকম কোন কাজ যেন মহিলারাও না করে বিশ্ব নী মোহাম্মদ রসোল্লাহ সালি হাসাল্লাম শুধু আমাদেরকেই সতর্ক করেননি বরং মহিলাদেরকেও এমন কাজ করতে নিষেধ করেছেন যে কাজ করলে পুরুষরা তাদের ফিতনাই পড়ে যেতে পারে যে কাজ করলে এই দৃষ্টি তাদের দিকে গিয়ে কোনো একজন পুরুষকে ফিতনায় পতিত করে দিতে পারে তাই রসোলে করিম সাল্লি হোসাল্লাম তাদেরকেও সতর্ক করেছে তারা যেন এমন কাজ না করে যে কাজের কারণে একজন পুরুষের সর্বনাশ ঘটতে পারে এইভাবে আল্লাহ ইমরাত আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কারো মাথাকে লোহার সূচ দিয়ে সেলাই করা হয় তাহলে তার জন্য এই কাজটা অনেক ভালো সেই কাজ থেকে স্পর্শ করতে পারবেন না তাকে আপনি ছুতে পারবেন না যেমন তাকে দেখা নয় দেখাও তার প্রতি দৃষ্টিপাত করা আপনার জন্য হারাম আপনাকে এ থেকে দ্রুত থাকতে বলা হয়েছে অনুরূপভাবে যার সাথে আমার আপনার বিয়ে চলতে পারে এরকম কোন মহিলার সাথে আমরা মুসাফাও করতে পারি না তাকে স্পর্শ করতে পারি না তাই নবী বলছেন কারো মাথাকে যদি লোহার সূচ দিয়ে সেলাই করা হয় তার জন্য এই কাজটা অনেক ভালো ওই কাজ থেকে যে কাজটা সে করবে একজন মহিলাকে স্পর্শ করা এই কাজটা কিন্তু ভালো নয় কারণ এতে তার ক্ষতি হতে পারে এতে তার সর্বনাশ করতে পারে অনেকে মনে করে যে মানুষের মন যদি পরিষ্কার হয় যে এরকম কথাবার্তা আমাদের সমাজে কিন্তু হয় অনেকে বলে আর কি আমার মন পরিষ্কার আমার দিলে কোনো রকমের কোন খারাপি নাই দিলের মধ্যে কোনো কিন্তু নাই বা মহিলাদের সাথে সাক্ষাৎ টাক্ষাত করব এরকম করব এরকম তারা কিছু এরকম মনে করে না কিন্তু ভাই আমি বলছি যে আমাদের নবী সব থেকে বেশি পরিষ্কার দিলেন মানুষ ছিলেন আর তিনি এ কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন অতএব এরকম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি शि कबर हमारे प्रथम विपदा तरह हटा फेरस्ता ढुके आकार सबुज कल शैतानी कबर जमीन चेपे तरह डान दिखल ढाई बार गुलान दिखे ढुके द्विधा द्वंद मूल्यबोधे अभावेतन जीवन जापन धर्म के भूल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 স্বাগত জানাচ্ছি আল্লাহ তালার দেওয়া এই চোখকে সৎ ব্যবহার করতে হয় এবং অন্যায় পথ থেকে একে বিরত রাখতে হয় ভালো জিনিস দেখতে হয় অন্যায় জিনিস দেখা থেকে এগুলোকে বিরত রাখতে হয় তাই রসলে করিম সাল্লাহ আলী সাল্লাম হাদিসের বিভিন্ন শব্দে বিভিন্ন উক্তিতে আমাদেরকে নারীকে স্পর্শ করা থেকে নারীকে দেখা থেকে এবং নারীর সাথে নির্জনে সাক্ষাৎ করা ইত্যাদি জিনিস থেকে নিষেধ দান করেছেন যেমন আমাদেরকে নারীর প্রতি তিনি তাকাতে নিষেধ দান করেছেন অনুরূপ তিনি কোনো নারীর সাথে মুসাফা করতে এবং কোনো নারীকে স্পর্শ করতেও তিনি নিষেধ করেছেন অনেকে বলে যারা মানে পরিষ্কার অন্তরের মানুষ বা যাদের মনে কোনো ময়লা কোনো কিন্তু নেই যারা পরিষ্কার অন্তরের অধিকারী তারা যদি কোনো মহিলার সাথে মুসাফা করে বা কোনো মহিলাকে স্পর্শ করে তাতে কোনো কিছু এসে যায় না এটা কোনো বড় অপরাধের কাজ নয় আমি বলবো তাদেরকে লক্ষ্য করে বা তাদেরকে সম্বোধন করে যে বলুন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেয়েও কি কোনো পরিষ্কার অন্তরের মানুষ নির্মল স্বচ্ছ অন্তরের মানুষ দুনিয়াতে এসেছে নাকি কেমত পর্যন্ত কেউ আসবে আল্লাহর নবী ছিলেন সব থেকে পরিষ্কার নির্মল অন্তরের মানুষ তার মন ছিল অত্যধিক স্বচ্ছ তার মনের মধ্যে কোনো রকমের ময়লা ছিল না সেই নবী বলছেন আমার হাত কোন মহিলার হাত স্পর্শ করে না অন্য একটি আল্লাহ নবী বলছেন আমি কোনো মহিলার হাত স্পর্শ না। আমি কোনো মহিলার সাথে মুসাফা না। অথচ মুসাফা করা দরকার ছিল ব্যাগ করার সময় মহিলাদের হাত স্পর্শ করার প্রয়োজন ছিল কিন্তু আল্লাহ নবী বলছেন যে আমি কোনো মহিলার সাথে মোসাফা করিনি এবং কোনো মহিলার হাত স্পর্শ করিনি অথচ ভালো করে আমরা জানি যে আল্লাহর নবী ছিলেন সব থেকে পরিষ্কার অন্তরের মানুষ আর তিনি তার প্রবৃত্তির ওপরে বিজয়ী ছিলেন মানে আল্লাহ নবীর প্রবৃত্তি জেগে আল্লাহ নবীকে কি বলে কোনো অন্যায় ফিতনাই পতিত করতে পারবে তা কিন্তু কোনোদিন হয়নি কারণ আল্লাহর রসুল সাল্লাহ আল্লাম তার প্রবৃত্তির ওপরে বিজয়ী ছিলেন আমরা কিন্তু আমাদের প্রবৃত্তির ওপরে বিজয়ী নয় আর এই জেগে যেকোনো অন্যায়ের মাধ্যমে চরিতার্থ করে নিতে পারি আল্লাহ নবী কিন্তু এরকম ছিলেন না তিনি সম্পূর্ণ কন্ট্রোল রাখতেন তার প্রবৃত্তিকে তার প্রবৃত্তির ওপরে তিনি বিজয়ী ছিলেন সেই নবী বলছেন যে আমি কোনো মহিলার হাত স্পর্শ করি না হাসানা তোমাদের জন্য আল্লাহ নবীর মধ্যে রয়েছে অন্যতম নিদর্শন অন্যতম নমুনা নবীকে দেখে উপদেশ গ্রহণ করো নবীকে দেখে তোমরা पथ क्या नबीशार प्रचारित कर सबकिबी मुहम्मद रसलह सल सलम आदर्शे सूंदर चरित्र मध्य के सबकिन আল্লাহ সাক্ষাৎ লাভ করতে চায় এবং আখেরাতে যারা সুখ চায় তাদের জন্য রয়েছে নবীর জীবনীতে অন্যতম নিদর্শন কে আর যারা আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করে তারা কিন্তু আল্লাহ নবী থেকে তারা আল্লাহ নবীর হাত স্পর্শ করা যায় না কোনো নারীর সাথে মুসাফা করা যায় না যে মুবেন হবে আল্লাহকে কে বিশ্বাসী করবে আখেরাতে সুখ লাভ করতে চাইবে এবং যে আল্লাহ রব্বুল আলমিনকে খুব বেশি বেশি করে স্মরণ করবে তারা কেউ কিন্তু কোনো মহিলার সাথে মুসাফা করবে না আর না কোনো এমন মহিলার হাত স্পর্শ করবে যে মহিলা তার জন্য হালাল নয় বা যে মহিলাকে দেখা তার জন্য বৈধ নয় আমার বর্তমান বিশ্বে মহিলাদের যে পোশাক পরিচ্ছদ। মহিলাদের যে অবস্থা তা আমরা সবাই খুব ভালো করে জানি পোশাক পরা সত্ত্বেও তারা যেন উলুঙ্গ এরকম এক পরিস্থিতিতে আমাদের দৃষ্টিকেতে যে অত্যধিক সাবধানে রাখতে হবে তা আমরা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি বিশ্ব নবী মোহাম্মদ রসুলের দুই শ্রেণীর জাহান নামী এমন আসবে যাদেরকে এখন আমি দেখি না তার মানে এদের আবির্ভাব পরে ঘটবে এরকম দুই শ্রেণীর জাহান যাদের আবির্ভাব পরে ঘটবে তাদেরকে এখন আমি দেখি না তাদের মধ্যে এক শ্রেণী লোক হবে যাদের হাতে থাকবে গরুর করবে লোককে আর এমন মহিলা যারা কাপড় পরা সত্ত্বেও মানে নগ্ন হবে কাপড় পরা সত্ত্বেও তাদেরকে অলুঙ্গ মনে হবে মা এলা তুন তারা নিজেরা ওপরের দিকে আকৃষ্ট হবে আর ওপরকেও নিজের দিকে আকৃষ্ট করবেন এরকম যারা হবে লাইয় খুলনার জান্না কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না রিহাহা আর জান্নাতের সুগন্ধিও তারা কোনোদিন পাবে না অথচ জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূর থেকে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এরকম মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জান্নাতের সুগন্ধিও তারা পাবে না অথচ জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূর থেকে পাওয়া যায় তো এই হচ্ছে বর্তমান বিশ্বের অবস্থা মহিলারা মুমিনদেরকে বলে দাও ওরা যেন ওদের দৃষ্টিকে অবনত রাখে ওরা যেন ওদের দৃষ্টিকে সংযত রাখে এটা হবে তাদের জন্য অত্যধিক সংযত রাখে আর তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ যে আমরা আমাদের দৃষ্টিকে সংযত রাখব। আমরা আমার দৃষ্টিকে সবসময় অন্যায় জিনিস দেখা থেকে দ্রুত রাখব। এইভাবে আল্লা রে নারীদেরকে পর্দা করতে বলে এই দৃষ্টির হিফাজত করেছেন তাই আল্লাহ আল্লা কোরআনে বলছেন বাড়িতেই অবস্থান করবে। বাড়িতেই থাকবে ওই মূর্খ যুগের মহিলারা যেভাবে সাজসজ্জা করে বে এবং পর্দাহীন অবস্থায় ঘুরে ফিরে বেড়াইত ওদের মতো করে তোমরা খবর হে মহিলার দল ঘুরে ফিরে বেড়াবে না বরং তোমরা পর্দার মধ্যে বাড়ির মধ্যে সময় থাকবে থাকবে আর তোমরা আতিনা জাকাতা নামাজ পড়বে জাকাত দেবে ও আতিন আল্লাহ রসুলা এবং আল্লাহ এবং রসুলের তোমরা আনুগত্য করবে ও সালা মুহাম্মদ ও আল্লাহ আলহি ওয়া اجمعين السلام عليكم